আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাক রহমান রহিম আলহামদুলিল্লাহ ও সল্যাতিল ইস্ট বাংলার দূরেরও কাছে সম্মানিত সুদী দর্শকবিন্দু পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আপনাদের এই প্রিয় অনুষ্ঠান সমষ্টিক আলোচনা দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কোন কোন মালের উপরে জাকাত এবং সেটি কীভাবে আদায় করতে হয় এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনার জন্য আমরা যে সমস্ত অভিজ্ঞ আলোচকদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং স্টুডিওতে তারা এসে উপস্থিত হয়েছেন আমরা প্রথমে তাদের সাথে পরিচয় আপনাদেরকে করিয়ে দিচ্ছি প্রথমেই আমরা পরিচিত হব আমার ডানদিকা অভিষ্ট বিশিষ্ট আলম দিন ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সালাম আলাইকুমুল্লাহ আর আমার সর্ব বামে উপবিষ্ট আছেন তরুণ আলম ইসলামী চিন্তাবিদ শেখ মুজাফর এবং আমার উপবিদ শেখ আহমদুল্লাহ আর আপনাদের সাথে রয়েছে আমি আর হোসেন শুধু আমরা আলোচনা করতেছিলাম জাকাতের বিভিন্ন দিক নিয়ে আসলে এই আলোচনার মধ্য দিয়ে আমরা যে জিনিসটা চেয়েছি সেটা হলো জাকাত সম্পর্কে যেন কোনো প্রকার রান্থি ভুল ধারণা না থাকে আমরা জানি আপনারা সকলেই ইসলাম প্রিয় সকলে কোরআন ওসন্নাকে ভালোবাসেন আল্লাহ রসুলকে ভালোবাসে আপনারা মুক্তি পেতে চান আপনারা সরল সহজ জিনিস জানতে চান সেজন্য আপনারা কিন্তু এই সত্যের পথে আপনারা অর্থ ব্যয় করে থাকেন কিন্তু সামান্য একটু ভুল বুঝাবুঝির কারণে বা অসচেতনতার কারণে দেখা যাচ্ছে যে জাকাতের মতো একটা গুরুত্বপূর্ণ ফরজ যথাযথভাবে আদায় হচ্ছে না অর্থ আপনাদের ব্য হচ্ছে কিন্তু যেভাবে হওয়া দরকার সেভাবে হচ্ছে না তাই আমরা আপনাদেরকে সহায়তার জন্য এই আলোচনাটা নিয়ে থাকি শুধুও দর্শক বিন্দু আমরা আলোচনা সূত্রপাত করব জাকাতের যে অন্যান্য দিক নিয়ে সেটি আমরা আলোচনায় নিয়ে আসবো তা হল যে ফসলের জাকাত এখন যদি আপনার বৎসরের একটা ফসল হয় তাহলে আপনি একবার জাকাত দেবেন তিনটা ফসল তিনবার জাকাত দেবেন তাই না কাজেই বিষয়টা একটু আলোচনা করে দর্শকদের বুঝিয়ে দিলে ভালো হবে আর বাস্তবতা হলো মুসলমান এমনকি অ মুসলমানরাও এগুলো যে ফরজ এটা অন্তত অন্তত স্বীকার করে অর্থাৎ এগুলো পালন না করলো। এটার ফরজ এই মানুষের মনে আছে বাংলা ভাষা ভাষী মুসলমান যারা আছেন অনেকে জানেনি না এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা কোরআন কেরেমে সম্পদের জাকাত ফরজ করেছেন সম্পদের ভিতরে ফসল আসে কিন্তু তা সত্ত্বেও তিনি ফল ফসল ভূমি উৎপাদনকে পৃথক ভাবে তোমরা ব্যয় করো অর্থাৎ জাকাত প্রদান করো তোমরা যা উপার্জন করেছো যে সম্পদ অর্জন করেছো মালিক হয়েছ সেই পবিত্র সম্পদ থেকে জাকাত দাও এর ভিতরে কিন্তু তার থেকেও তোমরা জাকাত প্রদান করো এটা ফল ফসলের জাকাতের গুরুত্ব আমরা এই পৃথক বলার থেকে অনুধাবন করি অন্য জায়গায় আল্লাহ কোরআন করিম বলেছেন ও আহ তু হাকুম যেদিন তোমরা ভূমি হবে কে সম্পদের ক্ষেত্রে ওই আমি তারা নির্ধারণ করতে পারি কিন্তু ফসলের জাকাতের ক্ষেত্রে যেদিন ফসল তুলব সেই দিনে জাকা দেওয়ার কথা নির্দেশ বলছে আর অথচ এটাই অবহেলিত এখানে কয়েকটা পর্যায়ে রয়েছে আমাদের প্রথমত কেন আমরা বাংলাদেশের মুসলিম ভূমি ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট করে দেয় মুসলমানদের মালিকানাংলা গোটা বাংলায় এই বিধ্বংস চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু ভারতের অন্য কোথাও হয়নি শুধুমাত্র বাংলায় হয়েছে এর মাধ্যমে ইসলামী ভূমি ব্যবস্থা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায় এর আগে যে কিছু খারাজের জমি কিছু ছিল না ছিল মানুষ কিছু দিত না যায়। মুসলমান ক্ষেত্রেই ভূমিহীন হয়ে যান সম্পত্তির মালিকানা থেকে মুক্ত হয়ে যান জমিদারদের প্রজাই পরিণত হন এর পরে যখন স্বাধীন ভারত স্বাধীন পাকিস্তান স্বাধীন বাংলাদেশ হলো তখন দুর্ভাগ্যজনক ভাবে ওলামায় ফসলের জাকাত বিষয়ে আর কোনো গবেষণা করেননি এই না থাকার অবস্থাটাই চলতে লাগলো কয়েকটা অস্পষ্ট বিষয় আমাদেরকে বিভ্রান্ত করে প্রথম বিষয়টা হলো যে ফসলের এটা জাকাতো কোরআন এবং ইসমা সকল ইমামের ফকাহার ইজমা প্রমাণিত প্রমাণিত বিষয় তবে কোনো কোনো ফকি বলেছেন যে জমিতে মুসলিম খারাজ প্রদান করেন সেই জমিতে ওষর দেবেন না এখানে যে বিষয়টা আপনি উত্থাপন করছেন এটা আমরা পরিভাষাগুলি একটু জনগণকে ভালো করে বজায় দিলে ভালো তাই না এই ব্যাপারে আমি বলবো যে এই অসুরটাকে জাকাতের পরিমানুকুকে মূলত বলা হয় ওষুধ শব্দের অর্থ হলো এক দশমাংশ দশ ভাগের এক ভাগ কে বলা হয় অর্থাৎ ফসল যদি আমার একশো মন হয় তাহলে সেখান থেকে আমার দশ মন বের করে যদি তাহলে সেখানে খরচ বেড়ে যায় একটু আল্লাহ রুপুল্লা আলম সেখানে আসান করেছেন খরচ যেহেতু বেড়ে গেছে তাই সেখানে নিশ্চয় অসুর অর্থাৎ করেছে আচ্ছা আমি শেখ মুজাফরকে বলবো সেটা হলো ভূমির আমার জমিনে ফসল হোক চাই না হোক সরকারকে ট্যাক্স দিতে হবে এটা যেটা মূলত বর্তমান পরিভাষা যেটা আসছে খারাজ সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকার কারণে আমাদের যদিও বা এর প্রতিবাদ বহু আগে থেকে যখন থেকে এই সূচনা হয়েছে তখন যেমন উমর বিন আবদুল্লা উল্লাহ তিনি ধমক দিয়ে বলছেন যে ট্যাক্স হলো জমিনের আর অবসর হলো ফসলের ফসলের একটা সম্পর্ক ব্যবসায়ী অস্বীকার করে শুধু নির্ধারণই করেনি বরং আল্লাহ রাবুল আলমিনের মাধ্যমে একটা জিনিস স্পষ্ট করেছেন এই মর্মে যদি ফসল করতে গিয়ে শেষ প্রকল্পের মাধ্যমে আমি দিই কৃষকের উপরে রহম করা হয়েছে তখন তখন আমাকে করতে হবে বিশ ভাগের এক ভাগ পক্ষান্তরে যদি এমনিতেই হয় ফসল আসমান কর্তৃক নাজিল করা দ্বারা যদি হয় সেচ যদি না দেওয়া লাগে তাহলে আমাকে দশ ভাগের এক ভাগ দেওয়া লাগবে যেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে সেখানে একজন কৃষক কিভাবে ফসলের ওষুরকে অবজ্ঞা করতে পারে আর একটা বিষয় এখানে লক্ষণীয় সেটা হলো যখন ফসল হবে নিসাব পরিমাণ না বিভিন্ন সুযোগ সুবিধা আপনাকে দিচ্ছে এর একটা যারা আমাদের চার ফকিহের এর ভিতরে অন্যান্য ফকি এবং ইমামদের ভিতরে আবহাওয়ানিফা রহমতুল আলহি তিনি বলছেন যে খারাজ রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্রকে খারাজ প্রদান করলে ওষর দেওয়ার ফরজ লাগবে না তবে হানাফি ফকিগণ বর্তমানে যেমন আল্লামা শাহামি তার সারা বিশ্বে সারা বিশ্বের সকল মুসলমানের সকল জমির ওষর অর্থাৎ জাকাত দেওয়া ফরজে দর্শক সময় হলো আমাদের ছোট্ট বিরতি অল্প সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ফিরে আসবো আবার ইনশাআল্লাহ আপনারা কেউ দূরে যাবেন না কাছে থাকবেন মানুষের প্রতি মানুষের অধিকার জীবজন্তুর অধিকার আমি মোহাম্মদ হাশিম মাদানি আপনারা দেখছেন देख प्रति मंगलवार सन्धार पांच ट्रचारे से पीस टी बांगलाय बुगता। ना आनस तो, तो ना करे। से करते ही चाय तब जान्ला जीवित रखु जेपर्त जीवन पक्षे कल्याणकर मृत्यु दान कर कल्याणकर सही बुखार ही सप्तम खंड असुस्थता अध्याय हादिस संख्या पाँच हजार छश एक আলোকে ঠিক একইভাবে মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে সুই দর্শক বিন্দু বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যেটা আমরা বিরতির আগে আলোচনা করেছিলাম যে রসুল হচ্ছে ফসলের জাকাত আর ট্যাক্সটা হচ্ছে সেরা সরকার আহকামুল হাকিমিন অরবুল আরবাব আল্লাহ আলা তার ট্যাক্সটা যে দিচ্ছেন না এটা কত বড় মানে নিচুমোনা কাজ যে আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি তাহলে আমরা আলোচনার মাধ্যমে যেটা জানলাম যে ট্যাক্স আলাদা জিনিস এবং অসুর আলাদা জিনিস এই ট্যাক্স কারণে অসুর মাপ পাবে না ফসলের আচ্ছা এখানে আমরা মনে করি একটা ভালো এটা খুবই দরকার খারাজ হাজর সময়ে অনেক দেশ মানে বিশেষ করে ইরাক কুফা সবকিছু মুসলমান বিপুল ভূ সম্পত্তি মুসলমানদের দখলে ছিলেন তারা ওষুধ দেবেন না অর্থাৎ রাষ্ট্র কোষাগারে তারা কিছুই দেবেন না তাহলে সরকার তাদের কিভাবে নাগরিক সুবিধা গুলো দেবে অমর গেলানোর ব্যবস্থা করলেন তারা ভূ জন্য সরকারকে খারাজ দেবে এবং এই খারূনতম ছিল ওটা কি খারাপ বলা হয়েছে এখন আমরা বাংলাদেশে যে খারাজ যেমন মনে করেন বাড়ির খারাজ হয় না এটা ইসলামী আইন হলো মানে বসত বাড়ির খারাজ হবে না মানে জমি থাকলে খারাজ হবে না খারাজ এক বছর না দিলে কাজে আমাদের ওসর দিতে হবে না তাহলে ইসলামী দেশনা নামাজ পড়তে হবে না আর ইসলাম সবই মাফা দিতে হবে না বরং কথাটা কিন্তু এর উল্টো হানাফি ফকির উল্টোটাই লিখেছেন ইসলামী রাষ্ট্র হলে সেখানে খারজ দেওয়ার সুযোগ আছে আর যেখানে খারাজ দেওয়ার সুযোগ নেই সেখানে ওষুধ দেওয়া অর্থাৎ এমন কোন জমি থাকতে পারবে না মুসলমানের মালিকানা দিয়ে যার হজত অমর নির্ধারিত পরিমানে খারাজও দেওয়া হচ্ছে না আল্লাহ নির্ধারিত পরিমানে ওষুধ দেওয়া হচ্ছে না অথচ মুসলমান জমির মালিক হয়ে আছে, যেমন একটু আগে আমরা বলছি টাকা মোমেনের মালিকানায় আছে তার কোনো জাকাত হবে না এইটা যেমন হতে পারে না ফসল মোমেনের মালিকানায় আছে তার কোনো জাকাত যাবে না এটা হওয়ার সুযোগ ইসলামে নেই এই মুসলিম শব্দটা এসে এই জায়গাতে এটার অপরাধ সময়ই সময়েটা হয় একটি দেশ ইসলামী দেশ সেখানে মুসলিমরা বসবাস করবেন তারা আপনার অতরে অন্যান্য হিসাব করে নবদত্তের হিসাবে তারা জাকাত দেবেন আবার দেখা যাচ্ছে যে তারা যদি ফসল করেন তিনি তার যে জমির যে তিনি মালিক এই মালিকানার এগেন্টে তিনি কোনো জাকাতও দিচ্ছেন না ইভেন তিনি ওষুরও দিচ্ছেন না সেই ক্ষেত্রে তিনি নাগরিক সুবিধা শুনওয়ানা পাবেন কি করে তাই অমরতি আল্লাহ যেটা করেছেন আরেকটা বিষয় ক্লিয়ার করি একটা ফরজ আমরা মেরে ফেলেছি এবং এটা যেমন মেরেছি এটাও বুঝতে চাচ্ছি না এমনকি হক সকলের ঊর্ধ্বে যেহেতু আল্লাহ রাবুল আলমিনের বাণীটা আমাকে বুঝতে হবে ও আকা হুইয়াদি আল্লাহর ঘোষণা হলো যেদিন ফসল কাটবা ওই দিনই তার হকটা দিয়ে দাও একজন কৃষক ভূমি ব্যবস্থা পরিবর্তন হয়েছে কোনো কোনো ফকি কখনো কখনো দু একটা বাক্য বলেছেন আমাদের দায়িত্ব কি ফকিদের বাক্য উপরে দাঁড়িয়ে আল্লাহর হুকুম বাতিল করা কখনো নাকি প্রতি সম্মানের প্রতিষ্ঠা ছাড়া জুমান নামাজ বৈধ নয় এবং বড় শহর বলতে তারা ক্রিয়ার লিখেছেন যে শহরে কাজী ফের এই কথাগুলোকে যদি আমরা হুবহু গ্রহণ করেছেন। ফজিলাতের বাক্যকে একটু ব্যাখ্যা করে নরম করে নিয়ে আল্লাহ করে জন্য সারা বিশ্বে সকল মাজাবে সকল মানুষ জুমা পড়ছে এখন এখানে আরেকটা জরুরি বিষয় একজন মানুষ যখন একটা ফকিহের বক্তব্য অনুযায়ী জুমা না পড়ে সে কিন্তু এটা কোনো এ বাদত না এটা সরকারের সাথে রাষ্ট্রের সাথে উচ্ছ নাগরিকের সম্পর্ক এটা না দিলেও কোনো অসুবিধা নেই দিলেও কোনো অসুবিধে নেই এই যে অবস্থা এজন্য দর্শকদের বুঝতে হবে যে ফসলের জাকাত আল্লাহ ফরস করেছেন কোনো বাক্য বলেছেন এগুলোকে জাকাত দেওয়ার জন্য উদ্গির পাগল থাকবো আল্লাহর হুকুম জাকাত না দেওয়ার যে ভয়ঙ্কর পরিণতি এটা ফসলের জাকাতের ক্ষেত্রেও একইভাবে এখানে একটা বিষয় দর্শকদের জন্য বলতে হয় খুব জরুরি আমরা কোনো ব্যক্তি ভুলের বরং তাদের উপর কুটুক্তি বা তাদেরকে হেপতিপূর্ণ না করে বড় একটা সম্মান দিতে হবে তাদের এই জন্য আজরান কোন ফকি বা হয়ে যায় তবুও তিনি একটি কি পাবেন সেই ক্ষেত্রে এটা কেন যে দর্শকদের সুবিধার বলি যেটা হলো এই যে এই গবেষক এই মুস্তাহিদ তিনি চিন্তা করেছেন হক বাইর করার সংস্কার করার জন্য দিনের উপকারের স্বার্থে তারও যদি ভুল হয় তাহলে সাধারণ উলাম একরম ভুল হওয়াটা খুব স্বাভাবিক অতএব যখন দুইটা জিনিস স্পষ্ট হবে কাছে আর একটা হলো মানুষের রায় তখন আমরা মানে এখন এটা বিভ্রান্তি থাকাটাই একটা বিভ্রান্তি খারাপ ব্যবস্থা মানে সকল ফকি হানফি ফকিগণ অন্যান্য ফকিগণ তুরস্কের এরাকের সবাই একমত যে এমনকি করলাম এ ব্যাপারে যে খারাজ নেই অসুর করতেই হবে বিকল্প পথ নেই কিন্তু এখন যদি কেউ চিন্তা ভাবনা করে যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব শুধু বললেন বর্তমান বিশ্বনা মানছে না সকল সুদের সাথে জড়িত তার অর্থ কি সুদ হালাল হয়ে যাবে না এটা হলো কি পৃথিবীর কেউ যদি না মানে যে সুদ হারাম আল্লাহরুল আলম বলেছেন আল্লা কথা কানে যাওয়ার পরও সচেতন হলাম না অত্যন্ত প্রাণবন্ত আলোচনায় ছিলাম এবং আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে অসুর কি জমির খাজনা কি খারজ পথে এখন পৃথিবীর কোথাও নাই খারজের দোহাই দিয়ে আপনার জমির উৎপন্ন ফসলের জাকাতের কখনো আপনার পিস্পা হওয়া যাবে না যদি আমরা পিস্পা হই তাহলে আল্লাহ রবীন্দ্রজকে অস্বীকার করা হবে ফরজদের অবমাননা করা হবে আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো আসুন আমরা এই ব্যাপারে সতর্ক সাবধান হই সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের কল্যাণ কামনা করে আজকের মতো এখানে বিদায় আলোচ করছি সালাম আলাইকুম डर अब्दुल्ला जहांगीर अब्दुल्ला खान मदन मुफ्ती कहम्मद इब्राहिम जहांगीर आलम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 জয়েন্ট ডাক না দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়